আবু হুরাই রাহ রিল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন পাঁচ প্রকার মৃত শহীদ মহামারীতে মৃত পেটের পীড়ায় মৃত পানিতে ডুবে মৃত ধ্বংসস্তূপে চাপা পরে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হল